শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত কথিত চতুর্থ ভাগ তব কথামৃত প্রথম খণ্ড ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন নিশিদিন প্রেমে মার প্রেমে মাতোয়ারা মেজেতে মাদুর পাতা তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন শীতকাল পৌষ মাস, ঠাকুরের গায়ে মলেস্কিনের র্যাপার সোমবার বেলা আটটা অগ্রহায়ণ কৃষ্ণা অষ্টমী পয়লা জানুয়ারি আঠেরোশো এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আশিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন নুনাধিক এক বৎসরকাল নরেন্দ্র রাখাল ভবনাথ বলরাম মাস্টার বাবুরাম লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম মনমোহন সুরেন্দ্র কেদার আসিতেছেন প্রায় পাঁচ মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন দুই মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মে নৌজানে অর্থাৎ স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতা শ্যামপুকুর পল্লীতে বাস করেন তাহার আদি নিবাস জনাই গ্রামে এক্সচেঞ্জের বড় বাবু নিলামের কাজ তদারক করেন প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তাঁহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন একটু স্থূলকায় তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন অতি সজ্জন ব্যক্তি প্রায় নয় মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন ঠাকুর মেজেতে বসিয়া আছেন কাছে এক চ্যাংরা জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন শ্রীরামকৃষ্ণ প্রাণ কৃষ্ণাদির প্রতি সহাস্যে দেখছো আমি মায়ের নাম করি বলে সব জিনিস খেতে পাচ্ছি হাস্য কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না তিনি অমৃত ফল দেন জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ঘরে একটি ছয় সাত বছরের ছেলে প্রবেশ করিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে পাছে সে খাইয়া ফেলে ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবত অবস্থা হইতেছে তিনি জিলিপি চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন ক্রমে তিনি চ্যাংড়াটি একপাশে সরাইয়া দিলেন প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন বলেন ব্রহ্ম সত্য জগত মিথ্যা তিনি আমি সোহ হহং ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগত প্রাণ কলিতে নারদীয় ভক্তি সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন